সিমুতীম অনবীন বসখিয়ে না বীতি না মোহাম্মে অলি স وصلى ما تصلي من كثير من كثير اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم أردت فيكم أمرين لن تضلوا ما تمستم بهما كتاب الله وصنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك সতিমাবাদ কর্তৃক আয়োজিত আজকে বাজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কিরে কামেল আল্লাহ হযরত মৌলানা মুফতি জাফর আহমদ সাহেব মহাপরিচালক ঢালকা নগর মাদ্রাসা আজকের মাহফিরে দাওয়াতি মেহমান আলহাজ হজরত মৌলানা মামুনুল হক সাইকুল হাদিব জামিয়া রহমানীয় আজকের এই মাহফিরে বয়ান করেছেন হজরত মৌলানা জাকির হোসাইন শিক্ষা উপস্থিত আছেন মো অ্যোধ ও মহকালাম কেরাম মরুবানের দাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আশেপাশে বাড়ি ঘরে অবস্থান তথা ফল দান মা বোনেরা আল্লাহাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাসাই করে কোরআন হাদিসের মস্তিষ্ে আল্লাহের মস্তিষ্ক জমায়েত হওয়ার তফি দান করেছেন দিন থেকে অন্ত থেকে কালিমা তোর শুকুর আদায় করি আলহামদুলিল্লা মুক্ত কিছু আলোচনার মানুষের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কালিমা খেলাওয়া করেছি আকায়ে তাজিদারে মদিনা সরকারে তো আলম মোহাম্মদ রসুল্লা সাল্লাব আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাঠ করেছি বলার মতো যোগ্যতার স্তায়দাদ আমার নেই আল্লাহ তালা মেহরবানি করে এমন কিছু কথা আমার দিলে একা করেন আলোচনার ব্যবস্থা করেন যে কথাগুলো আমার প্রয়োজন আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আমাদের সকলকে যেন আল্লা তালা আমল করার তৌফিক দান করেন প্রত্যেকে তিল থেকে বলে আমি আল্লাহ আল্লাদের সহবত সম্পর্কে দু কথা বলার এরাদা করেছি তৌফিকের মালিক জোরে বলেন কে টঙ্গের এস্তেমা এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যেই প্রচারিত প্রসারিত টঙ্গির আস্তেমার মনে করেন নোয়াখালী থেকে এক লোক আসছেন টঙ্গির আস্তেমার জোরে বলেন কোথায় আসছেন আপনারা তো পুরাতন মানুষ এই জায়গায় আমি আরও আসছি পরিচিত জায়গা তিন দিন পর্যন্ত এস্তেমার মাঠে থেকে বাড়িতে যাওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করে মেয়া সাপ এস্তেমার ময়দানে গেলেন আপনার রিভোর্টের উপরে আমাদের যাওয়া না যাওয়া নির্ভর করবে অ্যাস্টেমার ময়দানে যে তিন দিন থাকলেন কি দেখলেন কি অবস্থা ভালো মন্দ কী বুঝলেন তিনি রিপোর্ট ফেস করতে আসেন তঙ্গির অ্যাস্টেমার তিন দিন ছিলাম তিন দিনের ভিতরে আমি যা পাইলাম অ্যাস্টেমার মধ্যে শুধু দুইটা কাজ হয় একটা কাজ হল ফেস করা আর একটা কাজ হল ফাইখানা করা এই দুই কাজ ছাড়া এই তিন দিনের ভিতরে আমি তৃতীয় কোন কাজ আমার নজরে ফলে নাই তাহলে তিন দিন পর্যন্ত অ্যাস্তেমার চাইকে উনি কি শিখছে আর কী দেখছে অ্যাস্তেমার কাজ বলে শুধু ফেসা পায়খানা করা এছাড়া ভিন্ন কিছু দেখে নাই এই জন্য আসলে শুধু লোকটার দোষ না ও কিছু ব্যাপার সেবার আছে উনি তিন দিন পর্যন্ত অ্যাস্তেমার এমন একটা জাগার মধ্যে বিছনা পালাইছেন খুব সাবান ব্যক্তির রূপ তোর যে শুধু পেশার পায়খানার গল্লি এই পেশার পায়খানার গল্লির মধ্যে বিছনা ফালাইয়া তিন দিন যদি সারাক্ষন থাকে উনি পেশার পায়খানার সিনারি ছাড়া ভালো কিছু দেখার কভার ওনার হইবেন হবে নি তাহলে পেশাব পায়খানার মধ্যে থাইয়া অ্যাস্তামা বুঝতে গেলে শুধু ফ্যাসাব পায়খানায় বুঝবে বন্ধ ফির ফকিরের দরবারে গিয়া ইসলাম যদি বুঝতে চায় শুধু কবর বুঝা গাঞ্জা খাওয়া এছাড়া ইসলাম যে আর কি আছে এটা বুঝা তার কপালে যুদ্ধ না কথা ধরে বলেন ঠিক নেই সময় কম আটটায় আটটা দশে জমাৎ আটটা পর্যন্ত সময় কিছুদিন আগে বাসার থেকে মাদ্রাসায় যেতেছি মাদ্রাসায় যাওয়ার পরে স্টিশন ভোট টঙ্গের অ্যাস্তমার ময়দান স্টেশন রোড মধ্যে বড় একটা দেখছেন এই রহমত না কি অনুষ্ঠান হবে সাইন বোর্ড দেওয়ার পাশাপাশি ফিরের ছবি সহ আছে ছবি তোলা হালাল না হালাল আমাদের হকখানে যত ফির বুজুর আছেন ওনাদের অ্যাডভার্টাইজ এইভাবে টেলিভিশনও দেয় না ওনাদের প্রচারের জন্য হ্যান্ডিল পোস্টার লাগে না ওনাদের আমলই ওনাদের প্রচারের জন্য যথেষ্ট হয় ধরে বলেন ঠিকই না বিশ্বাস যদি করেন তো করলে নই আমি এইভাবে ফিরের দিকে নজর করে দেখি আল্লাহ এই পরিমাণ মোড়া আমার মনে ওজন দিলে হসিস মনে কম হইত না এরকম মোড়া ফির যদি বাংলাদেশে থাকে মোড়া হইলি ফির হওয়া যায় না ফ্যারের মধ্যে সর্বি জমলি ফির হওয়া যায় না অকালি ফির মাসার জন্য আল্লাহ এবং আল্লাহ লাখ টাকা লাগে কথা জোরে বলেন ঠিকই না আমি দিতে। আবার আমি তো হুজুরই আরেকজন হয়তো আমি তো মাছ ধরই আরেকজন হয়তো আমি তো ইনামই আমি তো মদ জানি তবিল টা দিব কাজ কিন্তু বাইশে বাইশের কয়েকটা নুরানি মতো এখন চতুর্দিক থেকে ক্লিয়ার হয়ে গেছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজীবী সহ বারবার বারবার বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে করে সাময়ে দিছি যে আমাদের ভুল এতদিন সংশোধন হয়েছি আমরা আগে মনে করতাম মাদ্রাসা মানি জঙ্গিবাদ আলেমানি জঙ্গিবাদ কিন্তু এখন গোয়েন্দাদের তন্নতন্ন রিপোর্ট দ্বারা আমরা যে জিনিসটা পরিষ্কার হয়ে গেছি যে মাদ্রাসার সাথে কৌমি মাদ্রাসার সাথে আলেমার সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নয় পুলিশের আইজ সাহেব বলতেছেন এই যদি বাংলাদেশের মধ্যে না থাকতো শুধু এখন সে আগের দিন নাইমিয়ে যান এলাম বর্তমান জমানায় যুবকেরা আমাদেরকে বলে স্কুল করেছে ছাত্ররা আগে নবীর গালি দিলে গুজুর আন্দোলন করত আল্লাহরে গালি দিলে ইমাম সাহেবের আন্দোলন করত এখন আল্লাহকে আল্লাহর নবিরে ইসলাম নিয়া কটাক্ষ করলে কুফি দালি নিয়ে আলেমার আন্দোলন লাগতো না এরম কোন বাচ্চা যদি আবির্ভাব হয় আর তথ্য নিয়ে বোঝা যায় যে আল্লাহরের গাড়ি দেয় নবীর গাড়ি দেয় আলেম গাড়ি দেয় তারে সোজা করার লিগে আলেমা লাগবে না ওই বাচ্চাদেরকে আস্থা জেঠা করে দিবে বন্ধ ফির হফিসদের আস্থা না আর না হয় কিছুদিন পরে এই জমিনের থেকে ফলানের জায়গা থাকবে না আস করবা কুনি সর কে যাকারিয়া দুর্মা কুনিউ নস রাজিয়ে মুভ রাজ কে মা বরদনে রা কুনি যুবক বাবারা ব্যবসা বাণিজ্য করেন এমন বন্ধুরা চাকরি বাকি যে ব্যস্ত থাকেন এমন বাবারা প্রত্যেকের জন্য অনুরোধ করে বন্ধী বাবা এই জমানাটা ফেতনার জমানা এই জমানাটা বড় জমানা আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে নিয়ে আল্লাহ একমাত্র দল জান্নাতে যাবে ওই দলটা কোন আল্লাহ নবী ঘোষণা করেন মানা আরে বাড়ির মিল হবে আল্লাহ ন এবং সাহাবিদের লেবাসের সাথে যার লেবাসের মিল হবে নামাজের সঙ্গে যার নামাজের মির হবে রাজনীতির সঙ্গে রাজনীতির মিল হবে এক কথা বাবা আমাদের আল্লাহ শুক্রিয়া সত্যিকারের দিন তাদের মধ্যে আছে। সবখানি আজ মোরা মারা সবখানি ফিল্মাশয়েরা তবলিকের মেহনতের দ্বারা যে সিস্টামে বর্তমানে সামনে বাড়তেছে আল্লাহ আর শঙ্কর সুগর এই কাজগুলো হইল শরীর এই কাজ হলো এই সহি কাজের সাথে যদি বাবা আপনার আমার সম্পর্ক থাকে সব মানুষ আরে হওয়া খরচ না সব মানুষ ব্যবসায়ী হওয়া খরচ না সব মানুষ ড্রাইভার হওয়া খরচ না একজন ড্রাইভার হবে বাকিরা প্যাসেঞ্জার হবে একজন দোকানদার হবে অন্যরা কাস্টমার হবে একজন ইমাম হবে আর বাকিরা মুসল্লি হবে একজন বার্তা হবে অন্যরা শ্রোতা হবে বাবা সব মানুষ আদেন হওয়া খরচ না এই চেতনার জমানায় নী জিয়া আসবেন না কোন আল্লাহ মহাপত যারা রাখবে আমি অধম জুপ দিয়ে বলতে পারি একমাত্র তারা সহি আলমদের থেকে যদি পুরুষেরা যায় আলমদের থেকে কাশ্মীরের রহমতুল্লাহ বহু বড় আলম বহু বড় সাইদুল বহুত বড় আল্লাহ পথের মধ্যে গিয়া দেখেন বিশাল বড় একটা কবরস্থান এই কবরস্থানটা দেখা আল্লাহওয়ালা কিছু সময়ের অবস্থান করলেন ওইরা ওই ফুরা কবরের জন্য মোরা করলেন তারা মাতুল ওই আল্লা কাফো কারা মতো হাক নবীদের মজে যাহ আমরা জামাত আমাদের আকিদে হইল আল্লাহ কাশাম সম্পূর্ণ সত্ত তুমি আজাব গজব বন্ধ করে দাও মোরা করে চলে গেলেন বাবা আবার কিছুদিন পরে আবার আসলেন আবার মোরা করলেন দেখেন আজাদ চলতেছি যখন মুরাকাবা করলেন করলেন মুরাক দেখতেছেন বাবা পুরা কবরস্থানের মধ্যে প্রত্যেকটা মানুষের জানাতের পোশাক কইরা। জানাতের বিছানা বিছাইয়া জিন এবং ইনসান ছাড়া অন্য জাতির শিক্ষা আওয়াজ পায় জিন এবং ইনসানে পায় না আজকে যখন কবরের মধ্যে কোনো আজাব নাই তিনি এলাকার লোকজন ডাকাইলেন বাবারা তোমাদের কাছে এই কবরস্থানের মধ্যে আজাব কিন্তু আজকে কোন আজাব নাই পুরা কবরস্থানের মধ্যে আমার শুধু বরকার শান্তি এলাকার লোকেরা বললেন হুজুর কবরস্থানের জন্য বিশেষ কোনো আমল হয় নাই তবে একটা কাজ হয়ে গেছে আমাদের এলাকায় একজন হাফিজ কোরআন ছিলেন বড়ো আলেম ছিলেন বরু নেজ ছিলেন কিছুদিন আগে উনিয়নতে খেয়াল করার কারণে এলাকার মুর্বীর পরামর্শ করিয়া দাপন করা হয়েছে এছাড়া নতুন কোন আমল করা হয় নাই আল্লাহর সুসংবাদ দিয়ে দিলেন তোমাদের আত্মীয় স্বজনদেরকে জানাইয়া দিয়া একজন আল্লাহ এই কবরস্থানের মধ্যে রাসন করার আজাদ মাত করে দিয়েছেন নাম তো বীরছে কোরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা করেন একজনের গুণার বোঝা আরেকজনের গ্রহণ করবে না বরং জার জার গোনার বোঝা তার লাগবে একজন কি জবাব হইতে পারে ওই মুহূর্তে নানু তুমি রহমতুল্লাহ দরবারে অনেক লোকজন বসা একজনে দাঁড়াইয়া নানু তুই রহমতুল্লাহ আলাইকে বাতাস ডাইনি গ্রামে অনেক লোক বাসা হুজুরে জিজ্ঞাসা করলেন বাবা এই লোককে যে দাঁড়াইয়া বাতাস করতেছে বাতাস কি আমার করে না তোমাদেরকে করে বলে হুজুর আপনার নিয়োগই করে আপনার খ্যাতমতের জন্য আপনার মুড়িতে মেহনত করে তার উদ্দেশ্য হয়েছিল আপনার খ্যাতমত করা জবাব এটাই হলো প্রশ্নের জবাব উদ্দেশ্য হইলো আমার বাতাস করা কিন্তু ডাইনিগ্রামের লোকেরা যেমন আমার বাতাসটা পায় আল্লাহ কোনো নাকার বন্ধা কোনো হকা নেই আলেন কোনো মাদ্রাসা কোনো তলি বুলে কোন হাত যে কোনো রাত সহি হকানি বীর কোনো সাহায্যের পূজার বন্ধা কোনো এলাকার মধ্যে জুড়ি থাকে কৌমের মধ্যে জুড়ি থাকে কবরস্থানের মধ্যে জুড়ি থাকে আল্লাহ তারা খাস বন্ধার উপরে যখন দয়া করেন রহমতের করে। ওনার সাথে যাদের সম্পর্ক থাকে আল্লাহ মানুষ ভালো সব ভালো কিন্তু যারে মুরুবী মানসে যার সাথে চলে ওই লোকটা খারাপ তাহলে শেষ করে ভালো লোকটা কি ভালো থাকবো না খারাপ হয়ে পাঠাক না ভালো থাকবো না খারাপ হয়ে যাবো মানুষ ভালো নিয়ম ভালো কিন্তু যারে মুরুবাইনা চলে যার হিসে ভিসি ভিসি ভিসি টট টট ঘুরে ঘুরে ওই লোক খারাপ তাহলে খারাপের খাইলে হ্যাঁ ভালো থাকবো না খারাপ হয়ে যাইবো থানবির রহমদ্দুল্লাহ হাকিমুল মোহাম্মদ মোজাদ্দে মিল্ল সাফারি থানবির রহমদ্দুল্লা আলাই ওনার এক মাওয়া এসের মধ্যে লেখেন এক বেড়া দুই ছেলে একটা গাভী ফুয়ে করছেন বলু একটা আর ছেলে বলেন হইল দুই ছেলের জন্য এক গাভি পুয়ে মারা গেছে কিছুদিন দুই ভাই মিল দিল মহাপত কইয়া গাভীর দুধ খাইছে বাঘ বন্টন কইয়া করা দুই ভাইয় চলছে কিছুদিন যাইতে না যাইতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বড় ভাই বলতেছে এই গাভীর মালিক আমি ছোট ভাই বলতেছে না তুমি বহুত বহু এই গাভীর মালিক আমি সে কয় এখন দুজনে টানা টানি কইরা শেষ পর্যন্ত নিয়ত করলেন আমরা বাড়ি বসি দুইজন গাবি হয়েছে একটা এই এক গাভীর দুইজনে টানাটানি না কইরা ঝগড়া বিভাগ না কইরা সব একজন ফিটসাহের কাছে যাই বাংলাদেশে ফিরের অভাব আসেনি পাথার জোরে কোন আসেনি এরকম বহু ফির আছে বই দূরের থেকে আর কগরামপুরে আসতেছে ঢাকা পথের মধ্যে কুয়াশা এখন গাড়ি ছাড়াই চলে না কাদে মেরে বলছে যা গিয়া দেখ হোটেলে সিট আসেনি খাদে ম্যানেজারে সালাম গিয়ে একটু ম্যানেজার সাপ সিট আসেনি লোক থাকবো কলকাতায় থাকবো থাকবো আশেডের রসুন মাহবুব শীত না থাকলে কি করবো বিল্ডিং এর কান নিচে নিচে এই মোড়া হুজুর সারা রাত মশার কামড় খায় সকালবেলা ম্যানেজার গেট খুলিয়াতে এই মোড়া হুজুর বই দিতে দুনিয়ার মশার কামড়ইতা আগর খাদু দেহ আমি তো মনে করছি এত সিদ্ধ নাই কাজের নামে এই জাতের কি রঙ বাংলাদেশে কথা ধরে বলেন আছে না না এই ফির মত কেউ নাই আরে পুরী কয়েক নবির এই ফিরের মতন বড় বোল আর কেউ নাই সাথে সাথে ইমান আরামি কথা শুনে বলেন ঠিক না ঝগড়া ঝাড়ি ঝগড়া ঝাড়ি করিয়া এক ঘরে দুই বা একমত হইছে এটা যাব। কাছে কোরআন দেখে ভয় এই কোরআনে যদি বলে গাভীর মালি বড় ভাই তাহলে বড় ভাই নিব কোরআন যদি বলে গাভীর মালিক ছোট ভাই ছোট ভাই নিব না খারাপ নিয়ত ভালো কিন্তু নিয়ত করছে ফয়সল্লা এই বেড়ায় কোরআন শরীফের ফরায়ত জানে না কোরআনের তফসিল জানে না এই লোক আসেনি বাংলাদেশে গরুটা নিয়ে গরুর মালিক না ছোট ভাই এটা গুরুজের গরু না বাফের দেওয়া গুরু। এখন গরুরা বাইন্দা যদি বলে আমি তো ফরের জানি না কোরআন জানি না তাহলে গোমর ভাগ যায় আন্দাজের উপরে আন্দাজ করে করে কোরআনের তফসির করা হালাল না হারাম আইডিয়া করে করে কোরআন ব্যাখ্যা করা হালাল না হারাম এই ফেতনা কিছু কমছে কিছুদিন ফেতনা খুব ভয় লাগেছিল আর বলতে করবো একটা বই লেখি ইসলামী বই ইয়ে তো দোস্ত আমি হক পাতের একটা বই তুমি ভালো কিছু সহযোগিতা করও উনি জিগেছেন হক পাতের বই লিখছেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে ডাক্তারের উপরে একটা বই লেখেনা উপর একটা বই লাইছে না। উপরে বই লেখতে সাহস হয় না কম্পিউটার উপরে বই সাহস হয় না যেহেতু বারান্দা দিয়েও জানা আপনার মতন বলছে, হকারের বই লেখা পাঠা উঠে বললেন ঠিকই না নত যায় হয়ে যায় ফুল বললো তুলনায় জিজ্ঞাসা করলে এইটা জিজ্ঞাসা করে আপনি যে এই কাজ করছেন কোন হাদিসে আছে বুকালী শরীফে আসেনি বুখারী শরীপে আসেনি এরকম বুখারী শরীপের কিছু লোক ও বাংলাদেশে গোইটা বলেন ঠিক কথা শুনে বলেন ঠিক কথা তফসিল কি দুই একটা বাংলা বইপুরি তফসিল কর পাথা কান্নাটা যাক তপ্তির গরমের দরকার আছে নি বেড়ার বাড়ি এসে ঢাকা বন্ধুর বাড়ি এসে ফেনি নোয়াখালী এখন ঢাকায় বন্ধুর খুব শখ হিসেবে নোয়াখালীর বাসা শিখবো ঠিক নেই এখন আমার এত টাইম নাই আমাদের সঙ্গে নোয়াখালীর বাসা শিখে এল এর এত টাইম নেই বাংলা বাজারে ঠিক বই হয়ে গেছে। এত সোলা কলাইরা এটা পুরান আমাদের সঙ্গেই নেওয়া করেছর জিগাও এখন হ্যাঁ সংক্ষেপে নোয়াখালীর বাসা শিখেছে এটা তোমাদের তো হলো ঢাকা বলে হা আমাদের হলো ফেনি তোমরা বলো পানি আমরা বলি হানি তোমরা বলো ফেনি আমরা বলি হেনি আর তার ফয়ে জাগার মধ্যে হ লাগাই দিলে নোয়াখালীর বাসা হয়ে যায় এক মিনিটে হ্যাঁ নোয়াখালী জন্মগ্রহণ না করিয়া আধা মিনিটে নোয়াখালীর বাসা শিখতে গেছে মাদ্র জাত না খুঁজে হ্যাঁ বড় হুজুর হয়ে গেছে এই জাতের কিছু লোক আসে না নাই এখন শুধু জায়গার মধ্যে হ লাগায় ফেনীর জাগার মধ্যে হেনি বলে জাগার মধ্যে হানি বলে খুব বাহাদুরি ভাব আমি নোয়াখালীর বাসা এখন বাজারে গেছে বাজার করতে বেড়ারা ফে ফে নিয়ে বসে রয়েছে ফে ফেসি নেন তো কথা কো না এখন ফে নিয়ে বসে রয়েছে এত পুঞ্জি অল্প সব জায়গার মধ্যে মাঝে মা দূরি করা যায় না কথা দূরে বলেন কি না এখন দুই মাই তোমরা ভাই কজন আমরা ভাই দুজন বড় কড়া ক বড় দেখা তো দুই আর একে আমরা এলাকা কত হয় কথা কন্যা ওয়াক তিন বাহির করছে বাহির করে বলতেছে ওয়াক তিনে তোমরা দুই ভাই এবং বড় দেখা দুই আর এক তিন ওয়াক আল্লাহ তিন জিনিসের আলোচনা করতেছে দুই ভাই তো মনে মনে বড় খুশি বড় গুজোর কাছে উনি কেমনে ঠিক মতন আয়াত বাহিন করছে তিনের আলোচনা ভাই এবং গরু সব মিল্লাতি আল্লাহ তিনের আলোচনা করতেছে একটু করে বলতেছে ওয়ার যাইতো না এই যে বল এই বল তুমি বড় ভাইয়ের কাছে যাইতোই না বড়োজনের কাছে যখন গরু যাইতোই না ছোট ভাইয়ের তো আনন্দের কোনো শেষ নাই বড় বাইরে সোজা করছি এখন গরুটা আমি হম, এরম বেশির আফায়ের না থাকবে না আমরা যা না। রয়েছি শুধু টিকা আসে এই গুরু তোমার কাছে যাইতোই না এখন বড় ভাইয়ের কাছে তখন না ছোট মনে মনে খুব খুশি এইবার বড় ভাই সোজা করে দিচ্ছি না হ্যাঁ যাইতো না এই গুরু তোমার কাছে যাইতোই না এখন তুমি হইলে ছোড়ো ভাই তোমার সম্বন্ধে পয়সালা এই বল হইলাম আমি আল্লাহ জ্ঞান দান করেছেন উনি এই কথাটা কিতাবের মধ্যে যাদের মুরুব্বী মানসিক উনি ভালো না একজন খারাপ লোকের মুরুব্বী মানার কারণে ভালো লোক হইয়া শেষ পর্যন্ত নিজের খুঁজি হারাইয়া ফেললো বাবা এই দেশে কত ভালো ভালো মানুষ আগে ফাঁস তো এখন মুড়ি ধোয়ার করে নামাজ পড়ে না আগে জমার নামাজ পড়তো এখন মুড়ি ধুয়ে দেখে জুমার নামাজ পড়ে না জিজ্ঞাসাবাদ করার পরে বলে আমি মারে পড়তে লাইন দৌড়ছি আমি লাইন দৌড়ছি আমাদের লাইনের মধ্যে নামাজ নাই আমাদের লাইনের মধ্যে পত্র ঘুষিরা নাই আমাদের লাইনের মধ্যে কোরআন সুরেখিগুনি নাই বাবা তোমার লাইনের মধ্যে যখন কোরআন নাই তোমার লাইনের মধ্যে যখন নামাজ নাই তোমার লাইনের মধ্যে যখন দিন নাই হ্যাঁ খারাপ এখন রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে সুরের কাম কি আমার লোকের মাঝে মা কথা বলি মানুষের মনে কষ্ট কথাবার্তা বললে আমার সাথে শ্রোতার সাথে একটা সম্পর্ক থাকে সোরের কাজ কি ডাকতের কাজ কি সোরের কাজ চুরি করা আজকে ডাকতের কাজ হলো ডাকাতি করা চুরি করার জন্য রাতে ভাল দিয়ে উঠছে কিন্তু ওইটা দেখে রাত্র বেশি নাই দূরে যাইব দূরে যাওয়ার মতন সময় কবার করবো না গৌরীজি কেসে কলে বিষাহ তুই কি আজকে চুরি না করলে চলবো কয় না না চুরি না করলে সংসার চলতো না যেমনি হোক যেই কাজ করে সংসার ছাড়া যান যেই কাজ করা লাগবো এখন সোরার বলতে সাহা চুরি যে করব রাত্র তো বেশি নাই কারণ শুকো আকাশে যে সূর্য ওঠে সূর্য উদয় হয়ে গেলে সোরার চুরি শেষ ডাকাতের ডাকাতি শেষ সিটারে সিটারি বাথরি শেষ একটা বড় পাহাড়ে এই জন্য আল্লাহ তারা রাখে বলেন আকাশের মধ্যে বাবা আদম থেকে নিয়ে এই আলুর দ্বারা কৃষকের কাজ চলে না কোটি কোটি তারকার আলো দেয় এই আলুর দ্বারা সিলে এর কাজ চলে না কুটি কুটি তারকার জমিনের মধ্যে আলো এই আলোর দ্বারা কৃষকের কৃষিকার চলে না শ্রমিকের শ্রমিক গিরি চলে না আল্লাহ আল্লাহ দিয়ে বলে বাবা আদম থেকে নিয়ে সমস্ত নবীদের দৃষ্টান্ত হইল এইরকম নক্ষত্রের মত তারা সবথেকে হইলো নবুতের আকাশের নক্ষত্র কিন্তু আপনার নবী আমার নবী বিশ্বনবী নবী মহান মধ্য চন্দ্রগ্রহ গুয়াল ইসলাম এমন নবীর উন্মত আমরা হইছি বাবা যেই নদী সমস্ত নবীদের সদা সমস্ত নবীদের নবী, যেই নদীর নবুতের স্বীকৃতি গ্রুহের জগতের মধ্যে সমস্ত নবীরা এবং তোমরা আমার নদীরে সহযোগিতা করবানি কথা দিয়ে করবানি সমর্থন দিয়ে করবানি আমার নদীর সমর্থন যদি না এ আদৌ তোমার আমার নবীর নবুতির সমর্থন যদি না করা ও ইব্রাহিম এরকম ভাবে গুহির জগতের মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ডাকাইয়া আমার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করার সাথে সাথে সমস্ত নবীরা আমার নবীদের স্বীকৃতি দিলে এবং আপনার নদীরে সাহায্য করব। এমন নবী পাইছি বাবা যেই নদী সমস্ত নদীদের নেতা সমস্ত নদীদের সরদার আমার নদীর নবীতের যখন তম বসরা হয় কোবরা লতা রাধা সমস্ত মুসলমানদের মা আমার নদীর জন্য এমন কোনো কাজ নাই যেই সহযোগিতা খাদিলে করে নাই নিয়ে যায় সে আমার নদীর মনে ব্যথা দেয় তার আচরণে যারা নহ নদীর মনে কষ্ট পেয়ে যায় আল্লাহ তালা রাজা করছেন আমার নদীর দিয়ে মধ্যে এত ব্যথা আমার নবির উঠাইলেন সালাম দিয়ে বললেন আল্লাহ বোরা আপনার জন্য তোয়ার আপনি বোরাতে সার হয়ে যান আল্লাহ তালা ক্ষুদ্র আপনাকে দেখাবে বিবি হারাইয়া চাষা হারাইয়া পাইযা আমার নবীকে সাতাসমানের উপরে উঠাইলে। সেখানে আল্লাহর নবী নিজের চোখে দেখলেন সেটা তোর একটা বড় বড়ই রা এত বড় বড় বড়ই নবীজি বললেন হজর দেশের মত কার আমি নবীর নিজে দেখে আসি জিবরাকে নবী বললেন জিবরা এই পর্যন্ত আসলামিতার নাম সেদ্ধ আমার তো আল্লার সাথে এখনো দেখা হয় নাই এনা আগারে ছেড়ে মে ফুরু গেতা জল বসু ফ সা একের পর এক জগৎগুলো অতিক্রম করার আল্লা সান মতো আল্লাহ আছে এইগুলো নিয়ে গবেষণা করলে আমাদের মাথায় দরবে না আল্লাহ সানের ফুল চাইয়া আল্লা আশেপাশে আমার নবীর রাখছেন যেই মধ্যে ইব্রাহিম রায় যেই মিটিং এর মধ্যে ইসরাহল রায় যেই মিটিং এর মধ্যে আজরাহ রায় যেই মিটিং এর মধ্যে ইব্রাহিম খোলের না। এই মিটিং এর মধ্যে আছেন আমার আল্লাহ একমাত্র আছেন আমার নবী আল্লাহ নবীকে কোন ভাষায় শান্তনা দিলে নবীর মনের কষ্ট সব দূর হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে আর শাহজিমের দরজাতের মধ্যে দাঁড়াইয়া জোতা কথা বলা তুমি একটা পবিত্র ভুমির মধ্যে আসা আমার নবী চিন্তায় আমি তো তোর পাহিত কেমনে প্রবেশ করি আল্লাহ নদীর হাত মুবারক জুতো মোবারকের দিকে আগেছে নবীজি জুতো মোবারক খুলবেন ঠিক এই সময়ে আল্লাহ দিলেন দোস্ত আপনাকে ইসমাইল ওদিহুল্লাহ আমার পাগল কিন্তু আপনার নাম না। আপনার নাম আমি দেখছি হাবিবুল্লাহ প্রত্যেকটা নবী আমার জন্ম সাগর জোতাক সহ আপনি আমার আগের ভিতরে দুই খেজা এবং আপনি এই কথাটা বোঝাই নারাখেন আপনার জোতার যে ঠোলে ধরি আছে এইগুলো যদি আগোচের মধ্যে লাগে। লনে যুব তান লাগায় কারকে দেখায় উত কি আয়া তে শানি রেরা বহু বড়া শান দরি হায় আয় মা দে উমত মে ইমান এগি হায় উজরা তেরা আরাম আমার বন্ধু সমস্ত নবীরা আমি আল্লাহর ভাগব আর আমি আল্লাহ আপনার ফাগব এই জন্য আপনার নন্দিছি আমি বললাম আপনার আমাদের বাবা শোষের দোষ আরামী পা আমার নবীর দেহের সাথে লাগুন না ধুলা বালি আর জান্নাউ থেকেও দামে কেমন নবীর সময় তো আসলে কম আপনার এই স্বামী ফিস বড় ফির আল্লাহ আল্লাহ কিন্তু বিবি স্বামীতে বেশি করে না এরূপ নাই বাংলাতে কথা কান্না আসেনি কিছুদিন আগে আমার মহল্লার এক আয় আমার কাছে হজুর মেয়েরুকের সন্দেহ না কথা কুয়া বাসায় গেছি যাইতে না যাইতে এরম ব্যাক করা মসজিদের সামনে গাড়ি মায়ের লোকের কথা করম নাই আসলে অনেক সময় হুজুরা সাদা রুম আর গুন্ডা দিয়ে থাকে নজর করে পিছনের সাইডটা দেখছে যাইতে না যাইতে স্বামী রেখেছে ধরছে আপনি কোন মায়ের লোকের মসজিদের দুয়ার ওখানে গেলে কথা কন কিন্তু মার সন্দেহ কিছু মেয়ে বাংলাদেশও পাথা জোরে বলেন নাই আবার পুরুষ লোকের গাছের ক্ষোভ ভালা এর মধ্যে কিছু লোক আসে কিচ্ছু রাখতে রাজি না এই খাতে লোক মসজিদের পাশে চাহের দোকান বারো জন মানুষ চাহ খায় এর মধ্যে হুজুর রয়েছে ভূতে টুবি মাথায় দিয়া এই বারো জনের লোকে ভালোবাদিয়া চাহ খেতে বসে একটু ফলে মর্জিদা যান দিছে দিতে না দিতে বারো জন হ্যাঁ ধরছে এই বুঝুক এই বুঝুকি বাড়ি কর মানুষ বহুত খারাপ করি যা অনেক বড় কী মসজিদের মধ্যে আজ লাইসে আমি যদি নামাজ তুই চাহা নি একটা অর্থ নামাজ বাদ দিলে একটা সব আলগা করে নেবো আপনি মসজিদে আজ্রান দিয়েছে নামাজ তুই চাহা খান আমরা মানুষ আপনার মরণের দর নাই এই বারো জন বের করতেছে গাড়ে কথা কান্না কারণ লোক আসেনি বাংলাদেশ আগে দিয়ে সাহায্যে একটা তুমুকু দিতে না তুমি খেলা থেকে লিখা সাহা খাইল খাইয়া পরে মসজিদে একবার হুজুর মসজিদে যাইব তুমক মসজিদও যাওয়ানোর দরকার নাই আপনি কি বলতে চান আপনি বলতে চান কি আমিও শুধু সেইতাম তো আপনি আমাদের চিনেন চিনলাম না আমি বর্তমানে রানিং এর বিষয় বাঁচিয়ে যা রে বাপরে এমপি সাহেবের ভাতি যে হেরে মসজিদের কথা অনেক ফাঁক হয়ে যাইতো না কথা যদি বলেন না ঠিক নেই দেখাই দিতে আর ওই যে হেরে আপনি মসজিদে যেত এর সময় আপনার ধারণা আছে আপনি কি মনে করছেন আপনি মুন্সি মনে করছেন নাকি মেয়ে মসজিদ দেখাই দেন ওই কপাল আল্লা তালার কাছে তুই ঠেকানাই কথা করে বলেন ঠিক নেই আল্লাহ বলেন আমার প্রশংসা আমি তো আল্লাহ যে আল্লাহ বানাইছি তোমাদের যেমন দুইটা সব দিছে তোমার ওত দুইটা সব উনার যেমন দুইটা ভাব তোমার ওত দুইটা ভাব উনি যেমন আল্লাহ কাছে ঠেকা তুমিও তো আল্লাহর কাছে ঠেকা আল্লাহ বলেন আমি তোমার দেয় নাই জবানকে আমি দেই নাই এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় বোভা বক্তার বয়ান কেউ শুনে না আল্লাহ জমিন দিয়ে তুমি চালায়া যাও যে হাতটা দিয়ে স্টারিং ঘুরাও এই হাতের মালিক আমার আল্লাহ চোখটা দিয়া তাকাইছো চোখের মালিক আল্লাহ গাড়িরা থামাইয়া পানি থেকে হজম করাইলো ওই মেশিনের মালিকও তো আমার আল্লাহ মাথার থেকে ফাও পর্যন্ত একটাও তোমার নেতায় দেয় নাই সব আমার মাগুদের দেওয়া ওই বন্ধা যেমন আমার কাছে থাকা তুমি মন্ত্রী বন্ধা তুমি এমপি বন্ধ একটা মুহূর্তের জন্য সমান সমান দেখতে সাই চলে বলেন ঠিক আল্লাহর কাছে বড় লুকি চলেনি কথা কন চলেনি এক মুজুলি আসেন নামাজের পরে মুসাফা করছে আমার লোকে মুসাফা করে রাখো হুজুর গত সপ্তাহে এক সপ্তাহে আসছি অসুখ অসুখ হাসপাতালে ক্লিনিক সমস্যা কি হুজুর সমস্যা হল আমার ফেসার বন্ধ হয়ে গেছে ফ্যাসাব বন্ধ হইলে চলন যেগুনি মাথা কন্যা দিই ফার্সেন চলতে বাপ চিল্লা ফাল্লা চিল্লা ফাল্লা উত্তরা হাসপাতালে ভর্তি করেছে কত স্যালাইন কত ইঞ্জেকশন কত কি কত কি খরচাবছে এই পেশাব বন্ধ হয়েছে এটা ছুটাইতে খরচ হয়েছে কত আমি হইব না হইব না আমার শরীরে কাকু গেছে। আল্লাহ আল্লাহ নাচতাছি রঙ্গে রঙ্গে নাচতাছি আল্লাহ পেশাব আমার তো ডেলি সাইড বাস না কেউ লুক নাই মালিক আমি হে আমার জমাতে নামাজ পড়তে কেমন ছাগলের ছাগল উল্টা আরো লোক আসেনি দেখেন যেদিন উনি এনতেকাল করেন আমার হতে টাকা বাদ দিয়া ওনার নিজস্ব যে সম্পদ ছিল নিজস্ব সম্পদের পরিমাণ ছিল ছাপ্পান্ন কোটি টাকা সরে গেল আমলের নমুনাটা কি ছিল চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ছে অর্থাৎ সারা রাত ঘুমাই নাই যে ঘরের মতো তোমার বন্ধা কোনো চোরে কানুম ঘুড়ুম করি তুই একটা পয়সা ধরে একবারের পরে যদি আবার আটকে ঠুইটা আর সত্তর দিয়ে দিয়ে তুলেছি সত্তর হাজারের মধ্যে বিশ হাজার বাদ দিলে কতটাই কথা কন্যা করছ যা বিশ বাদ তুই দিবি না হা দিব ফয়সা লাগা হারা জিন্দিগির সবচা নতুন এই বড়িরার মধ্যে যা সেগুলা কারও নাই সব একমাত্র আল্লাহ একটু চিন্তা করেন বড় কথা না কতগুলো মেহের তাইলে আজান দিলি আসেনি বারো বছর জানার মতো ফাঁস্ত নামাজ কি যখন শুনছে ফাঁসক্ত নামাজ ফরস এরম বলতো আছে বাংলাদেশও ফাঁস নামাজে ফরত জানে না আপনার মতন মনে করেন এরকম বলদা বলদা আসেনি আমি এক এলাকা গেছিলাম আপিল সরে এই নদী দিয়া সরে যাইতেছি যাইতে আছি যাইতে আমার দরে দূরে গেছে তা আমাদের নিয়ে ঠাট মেঘালায় যে দাওয়ার দিছে হ্যাঁ ফোন করলাম দাওয়ার যাই হোক আম গাছ নাই তাও গাছ নাই কোনো গাছটা ফাঁকে ফাঁকে দুই একটা কলা গাছ আর দুই তিনটা টুননা টা বাড়ি ছোট্ট ছোট্ট মানুষও কম যে গেলে মসজিদ মাদ্রাসা আছে কুচুর এইসব নাই কোনো ফিসাবসা পাইছেন কেননা আমরা জানে না পরে এক ঘটে ডাক দিলাম যে আমি লোক একটু আলাপ করিয়া একটু আইডিয়া করে পরে বয়ান করিয়া দিকে যান ও ধর্মের ব্যাপারই নেই আমি তো হজুর মাছ হয় মাছের ব্যাপার হলে জিগে ধর্ম তো জানি না সোজা একটা প্রশ্ন জিগে কর মেহরবানি নবীর নাম জানেনি আমার একটা লেংড়া খোলা নাম জানে নবীন হবে সব খবর কি ভাই আমরা এর মতো আছে বাংলাদেশের কালে মা এ তুইলে কুমিল্লাই তুই কথা ধরে দেখলে চুল কি আমি তো হারা দিনে তো আসক্তি মেয়ে লোক দিয়ে ফোরে না বাড়ির ব্যাপার আমনে ফলে নি আমি উল্টা ফলার কথা কিনলে ফল না ফলে না ফলাম বেড়া মানুষ ফললো আসি না ফলো আসি কিন্তু নামাজ ফরত এই নামাজ মেয়ে লোকে না এরমা তোমার মেয়ে ঠিক না এই ওয়াজলে ঠেই লাগছে কেউ কারো কবর যেত না আমি কবর আমি আমার কবর আমনে না কে হ্যারে ধুয়ে আধা মাস গেছে গাছ বাড়িতে কি কয়েশান্ন মা পড়তো নি ছে কি আপনারা বড় যারা তারা সরু করে দিবেন সরুরা বড়রে দিব তারপরে স্বামী স্ত্রীরে দিবেন স্ত্রীর স্বামী দিব এই ওয়াজে বুড়ারে তাসির করে বইসে নীলা স্বামীও বলে স্ত্রী দিয়ে সালামালকে দেয় ইদি কি কয়। আমরা তো মনে করছি মেয়ে লোকে হয়তো দিলে দিব পুরুষ লোকের কিন্তু স্বামী হইয়া স্ত্রীর সালামালকে এর দশ জীবন হুনি নাই আল্লাহ যদি যে বাসায় রাখে মেয়ে লোকে একটা সালামালকে দিয়া এই হাদিসটার উপরে আমল আকিনি করবো আকিলি মু একটা সময় বাই দিয়েছে গিয়া কুলসুমের মা হয় কি দু তোর দাদাটা কি সচানে ধরছিল তাহলে ধরছে মানুষ হয়ে গেল কখনো কেমন কেমন ধরি করতে আছে মাথাটা নষ্ট হয়েছে পানিটা ধরছে না ধরছে কিছু করছিল কোন হুজুরের সাথে এদিকে আল্লাহ জানে এই রেট কীরা যদি পানিতাম লাগে আমার করে আমার উঠে হালাই দিয়া আপনি বাংলা গান গাইবেন এই সুখ না হ্যাঁ লই এলাম সে বাড়ি দুজু করছে উজুগের উলফা দুজনে দুজনে যায় না আমার বিষয় রাগিয়ার আমার তো এর কি একটা কথা পিতাম তোর কি কথা আমি নিট করছি আজ গা ইমাম বানানো হিমেটা তো হুন্ড খুশি ইমামতি করতে দাও বাস লাগে আর আজকে আমার বউ ঠেলে ইমাম ইমামতি করা কি সোজা না কঠিন না বাপরে একটা বারো মধ্যে একঠানে ইমামত কবর হয়ে যা যায় মা তারা বলে আরে বাপরে বাপ যেই জাল আনদ কুতুবে বারো বছর জাল আল্লাহ না দশটা মানুষের খুশি রেখে চলা এটা কি সোজা কাজ না কঠিন কাজ একশো জন মানুষের মন যোগা এটা অনেক কঠিন কাজ না ধরে বললেন ঠিক নেই তাই ইমামতি বড় কঠিন বড় কঠিন এখন স্বামীজি জামনে যখন আমাদের এত মেহনত করে পানি তামাইয়া উজু করাইছে আজকে আমার ইমামতি করবেন এইবার তো মনে মনে খুব খুশি দাঁড়াইছে বক্তোইয়া করে স্বামী দাঁড়াইছে হা যায় না যে দাঁড়াইছে যায় নাম যে দাঁড়াই কোন দোয়ার বা নালে যখন জিগেছে হাত আগে গেছে যায় না যে দোয়া দোয়া আছে হয় না এই আমি তোমাদের নামাজের কথা বুঝিয়া একটা স্তর খেয়েছি জীবনের আমাদের বাড়ির বস্রির বাড়ি আজকাল চুরিটা রবি বসির বাড়িতে করব স্বামী নেই সন্তান নাই চোর খাদ চুরি করবে খারাপ কাজ কিন্তু যার বাড়িতে আস্তে আস্তে ঘরের ভিতরে ডুবছে ঘরের ভিতরে ডুকা দেখে রাবিয়ে বসতে ওই গভীর রাতের সেই জায়গা তার কাছে দাঁড়িয়ে বিজ্ঞা চাইতেছে আল্লাহ আল্লাহ কার সব দু আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ সব থেকে নাম তো দপ্তরে দাও আল্লাহ আল্লাহ আল্লা ভাল্লা বানাই দাও দোলে করি দুইকে মুল হিমুল সাইয়া দেখে যে নেওয়া মতন কোনো মালসা বানা নাই রাবি অস্তুই নামাজি আছে কক আল্লাহর মধ্যে একটা ঠাকুর দিয়া আফসুস করতেছে আল্লাহ নাই হাত উঠে পুকুরে গেড়া পুকুরে গেত মেটি কে তারি কি উঠে করতেছেন তোমার কুদুরের গেল আমার তো ঘুমাইতে যাও না সুরেরও ঘুমাইতে যাও না তোর সজাগ বেশি চুরি করার জন্য আমার ঘর থেকে মাল নেবার জন্য আল্লাহ আমিও সজাগ তোমার কাছে দরকার তো আল্লাহ এই লোকটা খালি আমার ঘর থেকে ফিরে যাইতেছে আমার কাছে বড় লজ্জা লাগে আল্লাহ তুমি আমাকে তৌফিদাও তোমার বন্ধ যেন খালি হেতে ফিরিয়ে যায় কাছে যায় সাহায্য চাইলে আল্লাহর কাছে সত্য একটা মুসতে এবার মুখ খুললেন বাবা তুমি নিজের সব গইলে ঘোষণা করেছা তবে তুমি তো আমার কোনো মানসা নাই আমি তোমাদের নাচে না চোর বলতে পারি না বাবা তোমার কাছে একটা দরখাস্ত তুমি কিছু নেওয়ার জন্য আমার ঘরের মধ্যে আসে না দিয়ে খুশি করার নিয়ে কোনও খালি হতে গেলে আমার কাছে বড় লজ্জা লাগে খালি হেতে গেলে বড় সরম লাগে আমার একটা দরখাস্ত আমার অজুর বদনাটা নিয়ে আমার ইজ্জতটা রক্ষা করে যাও আল্লাহ তবলিকের মধ্যে যাক আল্লাহবলাদ মতের মধ্যে যাক বাবা তাদের কাছে গেলে ব্যবহার শিখা যায় মানুষের দাওয়াত দিতে হবে একমতের সাথে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মানুষের গুণার কথা মন বুঝলা দেওয়া যাবে না আল্লাহ রহমতের দিকে ভাল্লারে টানতে হবে রাবিয়ে বস্তির ব্যবহারটা শুই না শুধু মন খুশি হয়ে গেছে আমার মতো এত বড় একজন গুণাগার আর ওনার মতো এত বড় একজন আল্লাহওয়ালা আমার মতন নাফুর মান খালি হেঁটে গেলে ওনার কাছে বলে লজ্জা লাগে এমন ভালো মানুষের দরবারে আমি আছি রাম সাথে সাথে আল্লাহ তোমার অলি যেই জিনিসটা আমার দিবে খুশি হয়ে ওই জিনিসটাই আমি নিব। তোমার অলির সাথে কোনো ব্যয় তুমি করবো না কোন হুকুম যদি করে ওই হুকুম আমান্য করব না ও এলাকার যুবক বাবারা হকালি ফির মাসেকরা হইলেন আমাদের মাথার মুখ মা বাবা হইলেন আমাদের মাথার মুখ কর মাদ্রাসার তহীবিলেন এবং ওলামা তারা হইলেন আমাদের মাথার মুখর বাবা কোরআনের দাম যদি আমি দেই কোরআনের দাম না গেছে মাঝি দিয়ে আমার দাম বাড়বে আমি যদি নবীর প্রশংসা নাও করি নবীর দাম কমবে না কিন্তু আমারও দাম না যাবে রাবিয়ে বস্ত্রী এই কথাটা দ্বারা সূর্যের মন্দ নামেছে আস্তে আস্তে বদনাটা নেওয়ার জন্য ঘরের ভিতরে যতন ডুবছে রাবিয়ে বুস্ত্রী বদনাটা হাতে দিলেন তাহলে হাতিয়া দেওয়া ও সন্ন্য সন্ন্য ইটের দ্বারা মানুষের মন নোরম হয় বদনার রাতের মধ্যে দিছে তোর আনা দিবে বদনাটা নিয়ে বলছি আগে ভালো পানিটা তুমি ফালাইয়া দিও না নষ্ট করো না আল্লাহ একটা নেহমত আমি রাখিয়া দরখাস্ত এই বদনার পানিটা দিয়া জীবনের জন্য একবারের মতো হইলো উঁচু বানাইয়া আমি বেদি করতে পারি না বদনার পানিটা দিয়ে বানাইয়া সুর যখন দিবি দিবে বা এই টেমে ধাপিয়ে বসতি আবার ডাক দিলেন বাবা কষ্ট করা যখন উজুটা বানাইছ আমার আরেকটা দরখাস্ত একটু সময় এই তাজা দিযা এই গভীরে সঙ্গে হাতুর সঙ্গে বুদি দিল করা একমান থাক দরজায় হাজির করিয়া দিছে নামাজের মধ্যে দাঁড়াইয়া সূর্য কোনো ঢুকুর থেকে শেষদের মধ্যে গেছে ওই দিকে তাকে সেই শেষ আল্লাহ দরবারে কান্দে আল্লাহ তুমি নিজে দেখলা দেখলাম এই লোকটা আমার গেছিল কিন্তু না বিছা করে তোমার দল যে হাজির ঘুরে দিছি আমি রাপিয়া দরখাস্ত তোমার এই বন্ধারে এই গভীর হাতে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না Alla Ruliza Kul Ndwa Kul Ndwa Baab Asman Teke El-Hami আমার বন্ধারি উচিরে কইরা আমি জিন্দিগির সমস্ত গুণামা আমার বন্ধার নামটা একজন দফতরে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে সম্মানী বানাইছে বড় বড় সচিব কিন্তু দেখা যায় আলেন্দ্রের পায়ের কাছে বৈশা থাকে এরকম বড় বড় কোম্পানি দেখা যায় মা বাবার হাতে তেল লাগায় বাবা নিজের বানাইয়া আরে মোলামতের কাছে ছোট ভাইয়া এই পর্যন্ত তারা অগ্রসর হইছে আল্লাহ তারা দুনিয়াতে তাদেরকে কামিয়া বানাইছে আফেরাতেও কামিয়া বানাইছে এই জন্য আল্লাহ বল কানায় কানায় ভরা পাইছি দুই চারটা কথা আমি অধ আপনাদের সামনে আলোচনা রাখছি আত্মার দোষে রমান দাঁড়াবে সময় একটু পাঁচ মিনিট বেশি হয়ে গেছে যাই হোক আমরা জমা সাথে